তাসিন আল্লাগুলি আয়াত আল কুরআ এর এবং সুস্পষ্ট কিতাবের যারা করে ও জাকাত দেয় আর তাহারাই আখিরাতে নিশ্চিত বিশ্বাসী হুম হুম যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের কর্মকে আমি শোভন করিয়াছি ফলে উহারা বিভ্রান্তিতে ঘুরিয়া বেড়ায় উল্লীম ইহাদের জন্য কঠিনাতে সর্বাধিক ক্ষতিগ্রস্ত নিশ্চয়ই তোমাকে আল দেওয়া হইতেছে প্রজ্ঞাময় সর্বজ্ঞের নিকট হইতে স্মরণ করো সেই সময়ের কথা যখন মুসা তাহার পরিবার বর্গকে কে বলিয়াছিল আমি আগুন দেখিয়াছি সত্যর আমি সেখান হইতে তোমাদের জন্য কোনো খবর আনিব অথবা তোমাদের জন্য আনিব জ্বলন্ত অঙ্গার যাহাতে তোমরা আগুন পোহাইতে পারো অতঃপর সে যখন ওর নিকট আসিল তখন ঘোষিত হইল ধন্য যাহারা আছে এই আলোর মধ্যে এবং যাহারা আছে ইহার চতুর্পার্শ্বে জগৎ সামের প্রতিপালক আল্লাহ পবিত্র ও মহিমান্বিত হে মূষা আমি তো আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় وَأَلْقِ عَصَاكَ فَلَمَّا رَآهَا تَهْتَزُّ كَأَنَّهَا جَانٌّ وَلَّى مُدْبِرًا وَلَمْ يُعْقِبْ يَا مُوسَى لَا تَخَفْ إِنِّي لَا يَخَافُ لَدَيَّ الْمُرْسَلُونَ তুমি তোমার লাঠি নিক্ষেপ কর অতঃপর যখন সে ওহাকে সর্পের ন্যায় ছুরাছুরি করিতে দেখিল তখন সে পিছনের দিকে ছুটিতে লাগিল এবং ফিরিয়াও তাকাইল না বলা হইল হে মূসা ভীত হইও না নিশ্চয়ই আমি এমন আমার সান্নিধ্য রাসুলগণ ভয় পায় না তবে যাহারা জুলুম করিবার পর মন্দ কর্মের পরিবর্তে সৎকর্ম করে তাদের প্রতি আমি ক্ষমাশীল পরম দয়ালু آيَاتٍ إِلَى فِرْعَوْنَ وَقَوْمِهِ إِنَّهُمْ كَانُوا قَوْمًا فَاسِقِينَ ফ <تصفيق> बगले राइय मुबी अत যখন উহাদের নিকট আমার স্পষ্ট নিদর্শন আসিল উহারা বলিল ইহা সুস্পষ্টুহ উহারা অন্যায় ও অধ্যত ভাবে নিদর্শন করিল যদিও অন্তর এগুলিকে সত্য বলিয়া গ্রহণ করিয়াছিল দেখো বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কেমন হইয়াছিল আমি অবশ্যই দাউদ সুলানকে জ্ঞান দান করিয়াছিলাম এবং তাহারা উভয় বলিয়াছিল সকল প্রশংসা আল্লাহ যিনি আমাদেরকে তাহার বহু মুমিনের উপর সৃষ্টিত্ব দিয়াছেন ও কলিম নামি ওই ان هذا له الفضل المبين سليمان হইয়াছিল দাউদের উত্তরাধিকারী এবং সে বলিয়াছিল হে মানুষ আমাকে বিহঙ্গক ভাষা শিক্ষা দেওয়া হয়েছে এবং আমাকে সকল কিছু দেওয়া হয়েছে ইয়া অবশ্যই সুস্পষ্ট অনুগ্রহ وحشر لسليمان جنوده من الجن সমবেত করা হইল তাহার বাহিনীকে জিন মানুষ ও বিহঙ্গ কুলকে এবং উহাদেরকে বিনস্ত করা হইল বিভিন্ন বুয়ে ল তুই মুম সুলই মানু অু দু হু হুম লক্ষ ওরা পিপিলিকা উদ্ধুষিত উপত্যকায় পৌঁছিল তখন এক পিপিলিকা বলিল হে পিপিলিকা বাহিনী তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো যেন সুলায়মন এবং তাহার বাহিনী তাহাদের অজ্ঞাত পিছিয়া না ফেলে ان عمت <سلام> علي وعلى والدي وان اعمل صالحا ترضاه وادخلني وادخلني في عبادك الصالحين سليمان وهرুতিতে মৃদু 하mathscr করিল এবং বলিল হে আমার প্রতিপালক তুমি আমাকে সামর্থ্য দাও যাতে আমি তোমার আমার প্রতি ও আমার পিতামাতার প্রতি তুমি যে অনুগ্রহ করিয়াছ তাহার জন্য এবং যাহাতে আমি সৎকার্য করতে পারি যাহা তুমি পছন্দ করো। এবং তোমার অনুগ্রহে আমাকে তোমার সৎ কর্মপরায়ণ বান্ধাদের সামিল কর সুলাইমান ব্যঙ্গদল সন্ধান লইল এবং বলিল ব্যাপার কি হু ধুতকে দেখিতে চিনা যে সে অনুপস্থিত নাকি লা আযযিবানহু আযাবান শাদীদান আও লাযবাহানহু আও লা ইয়াতিয়ানি সে উপযুক্ত কারণ না দর্শাইলে আমি অবশ্যই কঠিন শক্তি দিব অথবা অনতি বিলম্বে হুদ হুদ আসিয়া পড়িল এবং বলিল আপনি যাহা অবগত নন আমি তাহা অবগত হইয়াছি এবং আমি তো এক নারীকে দেখিলাম উহাদের উপর রাজত্ব করিতেছে তাহাকে দেওয়া হইয়াছে সকল কিছু হইতেই এবং তাহার আছে এক বিরাট সিংহাসন ওই পানু আহম মুহুম লা মানিস আমি তাহাকে ও তাহার সম্প্রদায়কে দেখিলাম তাহারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সেদা করিতেছে শয়তান উহাদের কার্যাবলী উহাদের নিকট শোভন করিয়াছে এবং উহাদেরকে সৎপথ হইতে নিবৃত্ত করিয়াছে ফলে উহারা সৎপথ পায় না जिन्हें आकाश मंडल वस्तु के प्रकाश करें जिन्हें गोपन करतीत इलाह न তিনি মুহা অধিপতিমান বলিল আমি দেখিব তুমি কি সত্য বলিয়াচ্ছ না তুমি মিথ্যা বাদী ইসম তুমি যাও আমার এই পত্র লইয়া এবং ইহা তাহাদের নিকট অর্পণ কর অতঃপথ তাহাদের নিকট হইতে সরিয়া থাকিও এবং লক্ষ্য করিও তাহাদের প্রতিক্রিয়া কি আমাকে এক সম্মানিত হয়েছে মানে নিকট হইতে এবং ইহা এই দয়াময় পরম দয়ালু আল্লা র নামে অহমিকা বসে আমাকে অমান্য করিও না এবং আনুগত্য স্বীকার করিয়া আমার উপস্থিত হুম تَشْهَدُونَ شَيْءَ نَارِي بَلِيلُ هَيْ پَرِشَد بَورگو آمَارِ إي شُمُشْشاي تُمادَر أُبِيمُد دَاو آمي كُونو بَيپارَي چُورَانتو سِيدْدانْت گْرُهُونَ كُورِينا تُمادَر أُپُسْتِتِي بَيتِيتُو قَالُوْ نَحْنُ أُوْلُو قُوَّتٍ وَأُوْلُو بَأْسٍ উহারা বলিল আমরা তো শক্তিশালী ও কঠোর যোদ্ধা তবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আপনারই কি আদেশ করিবেন তা আপনি দেখুন সে বলিল রাজা বাদশাহা যখন কোন জনপদে প্রবেশ করে তখন উহাকে বিপর্যস্ত করিয়া দেয় এবং সেখানকার মর্যাদাবান ব্যক্তিদেরকে অপদস্থ করে ইহারাও এইরূপেই করিবে দেখিরা দূত সুলায়মানের নিকট আসিলে সুলায়মান বলিল তোমরা কি আমাকে ধন সম্পদ দিয়ে সাহায্য করিতেছো আল্লাহ আমাকে যাহা দিয়াছেন تھا تمہادر کے جہا دیا چن تا ہوتی utkrishto اتوچ تمرا تمہادر upadhokon loya utphullo bod koritecho erji' ilaihim falanaatiyannahum মিনহা উহাদের নিকট ফিরিয়া যাও আমি অবশ্যই উহাদের বিরুদ্ধে লইয়া আসিব এক সৈন্য বাহিনী যার মোকাবিলা করিবার শক্তি উহাদের নাই আমি অবশ্যই উহাদেরকে সেখানে হইতে বহিষ্কার করিব লাঞ্ছিত ভাবে এবং উহারা হইবে অবনমিত সুলাইমান আরো বলিল হে আমার পরিষদ বর্গ তাহার আত্মসমর্পণ করিয়া আমার নিকট আসিবার পূর্বে তোমাদের মধ্যে কে তাহার সিংহাসন আমার নিকট লইয়া قال عفريت من الجن انا اتيك به قبل ان تقوم من مقامك وانني عليه لقوي امين اكشتشালি জিন বলিলো আপনি আপনার স্থান হইতে উঠিবার পূর্বেই আমি হুয়া আনিয়া দিব এবং এই ব্যাপারে আমি অবশ্যই ক্ষমতাবান বিশ্বস্ত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 কিতাবের জ্ঞান যাহ ছিল সে বল আপনি চক্ষুর পলক ফেলিবার পূর্বেই আমি উহা আপনাকে আনিয়া দিব সুলায়মন যখন উহা সম্মুখে রক্ষিত অবস্থায় দেখিল তখন সে বলিল ইয়া আমার প্রতিপালকের অনুগ্রহ যাহাতে তিনি আমাকে পরীক্ষা করিতে পারেন আমি কৃতজ্ঞ না অকৃতজ্ঞ যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তো কৃতজ্ঞতা প্রকাশ করে নিজেরই কল্যাণের জন্য এবং যে অকৃতজ্ঞ সে জানিয়া রাখুক যে আমার প্রতিপালক অভাবমুক্ত মহানুভব সুলায়মান বলিল তাহার সিংহাসনের আকৃতি অপরিচিত করিয়া বদলাইয়া দাও দেখি সে সঠিক দিশা পায় না সে বিভ্রান্তদের সামিল হয় মুসলিম সেই নারী যখন আসিল তখন তাহাকে জিজ্ঞাসা করা হইল। তোমার সিংহাসন কি এই রূপী সে বলিল ইহা তো যেন উহাই আমাদেরকে ইতিপূর্বে প্রকৃত জ্ঞান দান করা হয়েছে। এবং আমরা আত্মসমর্পণ করিয়াছি আল্লাহর পরিবর্তে সে যাহার পূজা করিত তাই তাকে সত্য হইতে নিবৃত্ত করিয়াছে কাফির ছিল্প্রদায়ের অন্তর্ভুক্ত তাহাকে বলা হইল এই প্রাসাদে প্রবেশ করো। যখন সে উহা দেখিল তখন সে উহাকে এক গভীর জলাশয় মনে করিল এবং সে তাহার পদদ্যয় অনাবৃত করিল সুলায়মান বলিল ইহা তো স্বচ্ছ মন্ডিত প্রাসাদ সেই নারী বলিল হে আমার প্রতিপালক আমি তো নিজের প্রতি জুলুম করিয়াছিলাম আমি সুলায়মানের সঙ্গে জগৎ সময়ের প্রতিপালক আল্লাহ আত্মসমর্পণ করিতেছি से ला बोलिल तुमरा क्यों कल्याण पूर्व अकल्याण त्वरित करट क्षमा प्रार्थना करा जहां उ क्ति যারা দেশে বিপর্যয় সৃষ্টি করিত এবং সৎকর্ম করিত নাহু উহরা বলিল তোমরা আল্লাহ নামে শপথ গ্রহণ কর আমরা রাত্রিকালে তাহাকে ও তাহার পরিবার পরিজনকে অবশ্যই আক্রমণ করিব অতঃপর তাহার অভিভাবককে নিশ্চয়ই বলিব তাহার পরিবার পরিজনের হত্যা আমরা প্রত্যক্ষ করি নাই আমরা অবশ্যই সত্যবাদী उहारा एक चक्रान्त करा बुझीते चक्रान्त परिणाम की उदर के और उप्रदायर सकल के ध्वस कर এই তো উহাদের ঘর বাড়ি সীমা লঙ্ঘন হেতু যাহা জনশূন্য অবস্থায় পড়িয়াছে ইহাতে জ্ঞানী সম্প্রদায়ের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে এবং যারা মুমিন ও মুক্তা কি ছিল তাহাদেরকে আমি উদ্ধার করিয়াছি কৌমি তুম তো স্মরণ করো লুতের কথা সে তার সম্প্রদায়কে বলিয়াছিল তোমরা জানিয়া শুনিয়া কেন অশ্লীল কাজ করিতেছ তোমরা কি কাম তৃপ্তির জন্য নারীকে ছাড়িয়ে পুরুষে উপগত হইবে তুমরা তো এক অগ্র সম্প্রদায় জবাবি ইং করি কুম ই উত্তরে তার সম্প্রদায় শুধু বলিল লুত পরিবারকে তোমাদের জনপদ হইতে বহিষ্কার করো ইহারা তো এমন লোক যাহারা পবিত্র সাজিতে চায় অতঃ্পর আমি তাহাকে ও তাহার পরিজন বর্গকে উদ্ধার করিলাম তার স্ত্রী ব্যতীত তাহাকে করিয়াছিলাম ধ্বংস প্রাপ্তদের অন্তর্ভুক্ত তাহাদের উপর ভয়ঙ্কর বৃষ্টি বর্ষণ করিয়াছিলাম প্রীতি প্রদর্শিতদের জন্য এই বর্ষণ ছিল কত নিকৃষ্ট বলো সকল প্রশংসা আল্লাহরই এবং শান্তি তাহার মনোনীত বান্দাদের প্রতি শ্রেষ্ঠ কি আল্লাহ না উহারা যাদেরকে শরিক করে তাহারা من خلق وأنزل لكم من ماء فأنبتنا فأنبتنا بِهِ অর্ জললকু মি مَا ফথন لَكُمْ বিহদ ইক বীতি বরং তিনি যিনি সৃষ্টি এবং আকাশ হইতে তোমাদের জন্য বর্ষণ করেন বৃষ্টি অতঃপর আমি উহা দ্বারা মনোরম উদ্যান সৃষ্টি করি উহার বৃক্ষাদি উদ্গত করিবার ক্ষমতা তোমাদের নাই আল্লাহর সঙ্গে অন্য কোন ইলা আছে কি تبقى هو رأي مناقشان پردائي جارا شد تو بيچتا هاي أم من جعل <سؤال> الأرض قرارا وجعل خلالها أنهارا وجعل لها رواسية وجعل بين البحرين حاجزا أإلهم مع الله তিনি পৃথিবীকে এবং উহার মাঝে মাঝে প্রবাহিত করিয়াছেন নদী নালা এবং উহাতে স্থাপন করিয়াছেন সুদৃঢ় পর্বত ও দুই দরিয়ার মধ্যে সৃষ্টি করিয়াছেন অন্তরায় আল্লাহর সঙ্গে অন্য কোন ইলাহ আছে কি তবু উহাদের অনেকেই জানে না বরং তিনি যিনি আত্মের আহ্বানে সারাদেন যখন সে তাহাকে ডাকে এবং বিপদ আপদ দূরীভূত করেন এবং তোমাদেরকে পৃথিবীতে আল্লাহ আছে কি অতি সামান্য গ্রহণ করিয়া থাকো বরং তিনি যিনি তোমাদেরকে স্থলের ও পানির অন্ধকারে পথ প্রদর্শন করেন এবং যিনি শিও অনুগ্রহের প্রাক সুসংবাদ বাহী বায়ু প্রেরণ করেন আল্লা সঙ্গে অন্য ইলাহ আছে কি করে আল্লাহ তাহা হইতে বহু আল্লাহ। বরং তিনি যিনি আদিতে সৃষ্টি করেন অতঃপর গুহার পুনরাবৃত্তি করিবেন এবং যিনি তোমাদেরকে আকাশ ও পৃথিবী হইতে জীবন উপকরণ দান করেন আল্লাহর সঙ্গে অন্য কোন ইল্ আছে কি বলো তোমরা যদি সত্যবাদী হও তবে তোমাদের প্রমাণ পেশ করো قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهِ وَمَا يَشْعُرُونَ أَيَّانَ يُبْعَثُونَ بولو اللَّه باتي تو آكاش موندولي او پرثیب تک کے ہوئی او درشو بشير جعان راکھےنا لبوم اوهارا جاننا اوهارا আকিরাত সম্পর্কে উহাদের জ্ঞান তো নিঃশেষ হইয়াছে উহারা তো এ বিষয়ে সন্দিগ্ধ বরং এবহারা অন্ধ কাফিররা বলে আমরা ও আমাদের পিতৃপুরুষরা মৃত্তিকায় পর্যবসিত হইয়া গেলেও কি আমাদেরকে উত্থিত করা হইবে এ বিষয়ে তো আমাদেরকে এবং পূর্বে আমাদের পূর্বপুরুষগণকেও ভীতি প্রদর্শন করা হইয়াছিল ইহা তো পূর্ববর্তীদের উপকথা ব্যতীত আর কিছু নয় বলো পৃথিবীতে পরিভ্রমণ করো এবং দেখো অপরাধীদের পরিণাম কিরূপ হইয়াছে ও উহাদের সম্পর্কে তুমি দুঃখ করিও না এবং গুহাতে ষড়যন্ত্রে মনক্ষণ হইও না উহারা বলে তোমরা যদি সত্যবাদী হও তবে বলো কখন এই প্রতিশ্রুতি পূর্ণ হইবে বল তোমরা যে বিষয়ে ত্বরান্বিত করিতে চাহিতছ সম্ভবত তার কিছু তোমাদের নিকটবর্তী হইয়াছে তোমার প্রতিপালক মানুষের প্রতি অনুগ্রহশীল কিন্তু উহাদের অধিকাংশই অকৃতজ্ঞ وَمَا يُعْلِنُونَ উহাদের অন্তর যাহা গোপন করে এবং উহারা যাহা প্রকাশ করে তাহা তোমার প্রতিপালক অবশ্যই জানেন আকাশে ও পৃথিবীতে এমন কোন গোপন রহস্য নাই যাহা সুস্পষ্ট কিতাবে নাই ইসরায়েল যে সমস্ত বিষয়ে মতভেদ করে এই কুরআন তার অধিকাংশ তাহাদের নিকট বিবৃত করে وَإِنَّهُ নিশ্চই وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ হৃদায়ত ও রহমান بَيْنَهُمْ কবই وَهُوَ الْعَزِيزُ الْعَلِيمُ তোমার প্রতিপালক তো তাহার বিধান অনুযায়ী উহাদের মধ্যে ফসলা করিয়া দিবেন তিনি পরাক্রমশালী সর্বজ্ঞাল অতএব আল্লাহর নির্ভর করো তুমি তো স্পষ্ট সত্যে প্রতিষ্ঠিত ইন মৃতকে তো শুনাইতে পারি না বদির কেউ পারিবে না আহ্বান শুনাইতে যখন ওরা পিঠ ফিরাইয়া চলিয়া যায় ওহ দিল ফাহুম তুমি অন্ধদেরকে উহাদের পথভ্রষ্টতা হইতে পথে আনিতে পারিবে না তুমি শোনাইতে পারিবে কেবল তাহাদেরকে যাহারা আমার নির্দেশনা বলিতে বিশ্বাস করে আর তাহারাই আত্মসমর্পণকারী وَإِذَا وَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ أَخْرَجْنَا لَهُمْ دَابَّةً مِّنَ الْأَرْضِ تُكَلِّمُهُمْ تُكَلِّمُهُمْ أَنَّنَّا سَكَانُوا بِ آيَاتِنَا لَا يُوْقِنُونَ <تصفيق> جَخَنْ غُشِتَوْ شَاسْتِ وَادَنِّكَوْتَ عَشِبَهِ تَخَنْ آمِن مِرْتِّكَا غَرُبَ حُوِي تَهِ بَاہِرْكُلِ بَا যা ওদের সঙ্গে কথা বলি এই জন্য যে মানুষ আমার নিদর্শনে অবিশ্বাসী স্মরণ কর সেই দিনের কথা যেই দিন আমি সমবেত করিব প্রত্যেক সম্প্রদায় হইতে এক একটি দলকে যাহারা আমার নিদ্দেশনা বলে প্রত্যাখ্যান করিত এবং উহাদেরকে সারিবদ্ধ করা হইবে যখন উহারা সমাগত হইবে তখন আল্লাহ উহাদেরকে বলিবেন তোমরা কি আমার নিদর্শন প্রত্যাখ্যান করিয়াছিলে অথচ উহা তোমরা জ্ঞানাত্ম করিতে পারো নাই বরং তোমরা আরো কিছু করিতেছিলে সীমা লঙ্ঘন হেতু উহাদের উপর ঘোষিত শাস্তি আসিয়া পড়িবে ফলে উহারা কিছুই বলিতে পারিবে না أَلَمْ يَرَوْ أَنَّا جَعَلْنَا اللَّيْلَ لِيَسْكُنُوا فِيهِ وَالنَّهَارَ مُبصِرًا إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لِّ قَوْمٍ يُؤْمِنُونَ وَرَكِ أُنُدْحَابَنْ كَرَيْنَا جَ آمِنَا تُوِسْتِي قُرِيَا چِي وَهَا دِر بِسْتِيَا مَجْجُنْلُو ایبنگ دِبَشْكِ قُرِيَا ইহাতে মুমিন সম্প্রদায়ের জন্য অবশ্যই নিদর্শন এবং যেদিন সিঙ্গাই ফুৎকার দেওয়া হইবে সেই দিন আকাশ মন্ডলীর ও পৃথিবীর সকলেই ভীত হইয়া পড়িবে তবে আল্লাহ যাহাদেরকে চাইবেন তাহারা ব্যতীত এবং সকলেই তাহার নিকট আসিবে তুমি পর্বতমালা দেখিতেছ মনে করিতেছো উহা অচল অথচ উহারা হইবে মেঘপুঞ্জের নেয় সঞ্চলমান ইহা আল্লাহরের সৃষ্টি নৈপুণ্য যিনি সমস্ত কিছুকে করিয়েছেন সুষম তোমরা যাহা কর সে সম্বন্ধে তিনি সম্যক অবগত যে কেউ সৎকর্ম লই আসবে সে উহ হইতে উৎকৃষ্ট প্রতিফল পাইবে এবং সেই দিন উহরা হইতে যে কে অসৎকর্ম লই আসবে তাকে অধ মুখে নিক্ষেপ করা হইবে দুজে এবং উহাদেরকে বলা হইবে তোমরা যাহা করিতে তাহার এই প্রতিফল তোমাদেরকে দেওয়া হইতেছে আমি তো আদিষ্ট হইয়াছি এই নগরীর প্রভুর ইবাদত করিতে যিনি যাকে করিয়াছেন সম্মানিত সমস্ত কিছু তাহারই আমি আরো আদিষ্ট হইয়াছি যেন আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হই ও हमें आो आदिष्ट हि कुरावत करीते अतएव जे व्यक्ति सत्पथ अनुसरण कर सत्पथ अनुसरण कर निजे कल्याण केान्त पथ अवलम्बन करो केवल सतर्ककारीर मध्य एक जन وَقُلِ الْحَمْدُ لِلَّهِ سَيُرِيكُمْ آيَاتِهِ فَتَعْرِفُونَهَا وَمَا رَبُّكَ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ আর বলো সকল প্রশংসা আল্লাহরই তিনি তোমাদেরকে সত্তর দেখাবেন তাহার নিদর্শন তখন তোমরা উহা বুঝতে পারবে তোমরা যাহা করো সে সম্বন্ধে তোমার